গতকাল যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বলা হয়েছে যে প্রতিদিনের প্রোগ্রামে সুরাতুল ফাতেহার তফসির দ্বারাবাহিকভাবে করা সেই হিসাবে গতকাল যতটুকু আলোচনা হয়েছিল আজকের এয়ারপোর্ট থেকে শুরু হওয়ার কথা গতকাল বলা হয়েছে লাওত সুরার নাম সুরাতুল ফাতেহা এক নাম নামে কেন নামকরণ করা হইল এবং তার অর্থ কি এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে গতকাল হামদ শব্দের অর্থ প্রশংসা এই সুরার শুরুতেই আল্লাহর প্রশংসা আল্লাহুল্লাহ বলে আল্লাহ শুরু করা হয়েছে আর আল্হামদু অর্থ সমস্ত প্রশংসা হামদুল শব্দের অর্থ প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা সমস্ত যতটুকু আলোচনা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর হলে আমরা তো অনেক সময় আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করি সেক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আমি নিজের প্রশংসা না করে অন্য কারো প্রশংসা যদি করি আল্লাহ ছাড়া তাহলে সেই প্রশংসাটা ওনার নিজস্ব নয় যার যত প্রশংসাই আমি করি যার যত গুনে আমি গাই এই গুণটা তার নিজস্ব অর্জন নয় এটা একমাত্র আল্লাহ দান। আমি যদি একটা প্রশংসা এভাবে যে তিনি খুব ভালো কথা কিন্তু তিনি নিজে নিজেই জ্ঞানী এই কথাটা যদি বুঝাতে চাই তাহলে এটা ভুল হবে। শুধু ভুল হবে না বরং আল্লাহর সাথে সরিকদার সাব্যস্ত নিধে নিধেই জ্ঞানী নিধে নিধেই গুণী নিধে নিধেই সুন্দর এই রকম প্রশংসা একমাত্র আল্লাহ সারা আর কারো হতে পারে আল্লাহ সারা আর জগতের যত জ্ঞানী গুণীর প্রশংসা আমরা করব। স্মরণ রাখতে হবে যে এইটা তার নিজস্ব অর্জন নয় বরং একমাত্র আল্লাহ পাকের দান আল্লাহ পাকের দান মনে না করে নিজে নিজেই এই গুণে তিনি গুণান্বিতীয় নিজে নিজেই এই রূপে তিনি সুন্দর এই রকম এইরকম বলাটাও এই রকম মনে করাটাও সিরিপ আল্লাহর শরিক দ্বার সাব্যস্ত হয় কারণ একমাত্র আল্লাহ সারা আর কেউ নিজে নিজে কোন মনে রাখতে হবে যে যার যে গুণের প্রশংসা করছি এই গুণ তিনি নিজে নিজে অর্জনকারী নন বরং আল্লাহ পাকের দান যেহেতু আল্লাহর দানে তিনি এই গুনে গুণী হয়েছেন তাই এই গুণের জন্য সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হলো যদি আমি বলি আকাশের চন্দ্রটা বড় সুন্দর চন্দ্রের কিন্তু আমার বিশ্বাস চন্দ্র নিজে নিজে সুন্দর হয়নি আল্লাহ পাকুল আলমিন তাকে সুন্দর করেছেন তাহলে চন্দ্রের সৌন্দর্যের জন্য মূল প্রশংসার অধিকার মূল প্রশংসা পাওয়ার যোগ্যতা আল্লাহ এই এক এই আকিদা এই বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে চন্দ্রকে সুন্দর বলাও জায়েজ আছে আর সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথাটাও ঠিক আছে বিশ্বাস ঠিক থাকলে চন্দ্রের প্রশংসা করাটাও ঠিক আছে আবার সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথাটাও ঠিক আছে বুঝতে ব্যতিক্রম হলেই আমার কথাগুলি ব্যতিক্রম হয়ে যাবে যদি আমি বলি অমুক লোকটা বড় সুন্দর আর বিশ্বাস করি যে সে নিজে নিজে সুন্দর হতে পারিনি তার সৌন্দর্য একমাত্র আল্লাহ পাখির দানটাকে আমি সুন্দর বলে প্রশংসা করলাম এই মূল করলামকে তাহলে লোকটাকে সুন্দর বললাম যে এটার জন্য প্রশংসা আল্লাহ কাজেই সমস্ত প্রশংসা আল্লাহর কথা ঠিক আছে এই ব্যাখ্যা মতো অন্য কেও প্রশংসা করা যায় কিন্তু অন্যকে প্রশংসা করার বেলায় আবার দুইটা অবস্থা একটা হলো আমি আমার নিজের প্রশংসা করলাম না অপরের প্রশংসা করলাম যদি অপরের প্রশংসা করি এবং যেই ব্যাখ্যা বলা হলো সেই ব্যাখ্যা করি তাহলে ঠিক আছে কোনো দোষ নাই এবং সমস্ত প্রশংসা আল্লাহর কথার মধ্যেও কোনো ব্যতিক্রম আসে কিন্তু যদি নিজের প্রশংসা করি এইটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় নিজের প্রশংসা করা আমি বড় সুন্দর আমি বড় জ্ঞান আমি বড় গুণী আমি বড় বুদ্ধিমান রকম বলাটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দ খুবই খারাপ শুধু একটা ক্ষেত্রে নিজের গুণ প্রকাশ করাটা যায় কোন ক্ষেত্রে নিজের সুনামের উদ্দেশ্য নয় বরং সমাজের খেদমতের উদ্দেশ্যে যেমন কোন মসজিদে যদি একজন লোককে ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব আসে তাহলে তার ইন্টারভিউ নিতে অবশ্যই কমিটির লোকেরা বা ইন্টারভিউ নেওয়ার দায়িত্বশীল লোকেরা তাকে জিজ্ঞেস করবেন আপনি কি কোরআন শহীদ এলাওয়াত করতে পারেন যদি তিনি বলেন আমি নমাজের মাসাল জানি না কোরআদ এলাওয়া ভাবি না তাহলে আপনি এখানে আসেন কেন আর যদি বলেনেরও জানি নিজের গুণ নিজে প্রকাশ করা হল এই ক্ষেত্রে আমি জানি আমি কুরানের শহীদ এলাওয়াত জানি আমার কথা বুঝলে পরিবেশ পরিস্থিতিটা অনুধাবন করতে পারলে আপনারাই বুঝবেন যে এটা নিজের সামাজিক এই খেদমতটা হয় ইমাম নিযুক্ত হওয়ার আগে তিনি যে নিজের মুখে নিজের গুণের কথা প্রকাশ করলে। অবস্থা ব্যবস্থার দ্বারাই পরিষ্কার ভাবে বোঝা যায় তার সুনাম প্রচার করার জন্য তিনি এই ক্ষেত্রে নিজের গুণের কথা প্রকাশ করেননি বরং সমাজের ক্ষেতের উদ্দেশ্যে নিজের গুণের কথা প্রকাশ করেছে শুধু এই ক্ষেত্রে নিজের গুণের কথাও নিজে প্রকাশ করা যায় নিজের প্রশংসাও নিজে করা যায় তাহলে প্রশংসার বেলায় সর্বমোট তিনটা জরুরি মশলা এক নম্বর সকল প্রশংসা পাওয়ার মূল মালিক একমাত্র আল্লাহ এই মর্মে বলা হয়েছে শুরুতে সমস্ত প্রশংসা আল্লাহ এর মানে হলো সমস্ত প্রশংসা পাওয়ার মূল মালিক আল্লাহ দুই নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা প্রশংসা করি এতে সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথার মধ্যে কোনো ক্ষুণ্ণতা আসে না তখন যখন আমি মনে করব যে আমি যার প্রশংসা করতেছি যার গুণ গাইতেছি এই গুণ তার নিজস্ব অর্জন নয় বরং তার গুণটাও আল্লাহরই দান তখন চন্দ্রকে সুন্দর বলার মানেও আল্লাহরই প্রশংসা করা হই কারণ আমি বিশ্বাস করি চন্দ্র নিজে নিজে সুন্দর হতে পারে চন্দ্রের মধ্যে সৌন্দর্য আল্লাহ দান করেছেন এই নাকিদা বিশ্বাস নিয়া চন্দ্রকে সুন্দর বললেও সেই প্রশংসাটা মূলত চন্দ্রের না হইয়া হয় এই বঙ্গিতে অফরের প্রশংসা করাও ভালো তৃতীয় মাস হলো আমি যদি নিজের প্রশংসা করি তখন দেখতে হবে আমার সুনাম প্রচারের উদ্দেশ্যে করি না সমাজের উপকারের জন্য করি যদি উদ্দেশ্য হয় নিজের সুনাম প্রচার এই উদ্দেশ্যে নিজের গুণ দেওয়া নিজের প্রশংসা করা হারাম শুধু হারাম নয় এটাকে হফি বলে এটাকে পরোক্ষ সিরিক বলে ইনডাইরেক্ট শিরিক বলে নিজের গুণ নিজের সুনাম প্রচারের জন্য মানুষের কাছে নিজের প্রশংসা করা এটা এক প্রকারের সিরিক এক প্রকারের সির কেন বলা হ কারণ মূল সিরিক হলো আল্লাহ সারা আর কাউকে আল্লাহর সমগুণে গুণান্বিত করা এই রকম সিরিক করলে মানুষের ইমান তাকে না মানুষ চিরস্থায়ী জাহান্ন সাব্যস্তা যায় ওইটা হলো আসল সিরিক ডাইরেক্ট সিরিক সরাসরি সিরিখ আরেকটা হলো ইনডাইরেক্ট সিরিক নিজের গুণ নিজের সুনাম প্রচারের জন্য নিজের গুণ বলা নিজের প্রশংসা করা সমতুল্য কাজ করলো এটাকে সিরককে কপি বলা হয় ইনডাইরেক্ট বলা হয় মারাত্মক রকমের হারাম হ্যাঁ আমি আমার সুনাম প্রচারের উদ্দেশ্য নয় যে ক্ষেত্রে আমার একটা গুণের কথা প্রকাশনা করলে আমার দ্বারা সমাজের একটা গুরুত্বপূর্ণ হবে হবে না। না। একটা কাজ সেই ক্ষেত্রে যদি আমি আমার আমার মুখে বর্ণনা করি তাহলে সেটা নিষিদ্ধতার আওতায় আসবে না সেটা জায়েজ হবে নিদের সুনাম প্রচারের উদ্দেশ্যে গুণ দেওয়া যেহেতু হারাও এই ব্যাপারটা গতকাল সবিস্তারে আলোচনা করা হয় গতকাল বলা যে আমি যদি আমার মধ্যে জিজ্ঞাসা করে আমি কি প্রশংসা পাওয়ার যুগ না যিনি দান করেছেন তিনি যুগ যদি আমার মন বলে যে আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই যে আল্লাহ দান করেছেন তিনি যোগ্য এই মনোভাবটার নাম শুকুর আমার গুণের জন্য আমার বিদ্যার জন্য আমার বুদ্ধির জন্য আমার শিক্ষার জন্য আমার রূপের জন্য আমার ধনের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই যে আল্লাহ আমাকে এগুলি দান করেছেন তিনি প্রশংসা হওয়ার যোগ্য হন এইরকম মনোভাব যারা গড়তে পারে এই রকম মনোভাবটার নাম শুকুর বাংলায় শকুরকে বলে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতাপূর্ণ পূর্ণ মনোভাব যারা করতে পারে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন সুতরাং নিজের গুণের জন্য আল্লাহকে প্রশংসার যোগ্য মনে করা অত্যন্ত ভালো গুণ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয় অনেকেই নিজে নিজে এই গুণ অর্জন করতে পারেন কিন্তু নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করা এটার নাম শুকুর নয় ইটার নাম কিবির ইটার নাম অহংকার এখানে একই জিনিস দেখেন শুধু মনোভাবের বেষ্টমের কারণে বিধান বেষ্টম হয়ে যায় আমার মধ্যে একটা গুণ আছে এই গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ এই মনোভাবের নাম শুকুর এই মনোভাবের দ্বারা আল্লাহ অন্তরের এবাদত মুখেও কিছু বলতে হয় না কাজেও কিছু করতে হয় না শুধু যদি আমি এই কথা ভাবতে পারি যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই যোগ্য আল্লাহ পাওয়ার আল্লাহ এই মনের মধ্যে এই স্থান দেওয়ার কারণে মুখে কিছু না বলে ও কাজ না করে আল্লাহ এবং আল্লাহ এই মনোভাবের জন্য আল্লাহ এই বন্দার প্রতি সন্তুষ্ট আল্লাহ খুশি হন তার কিন্তু নিজের গুণের জন্য প্রশংসা পাওয়ার যুগ আল্লাহকে মনে না করে যদি কেউ নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে এই মনে করাটার নাম এই নিজের ঠিক আছে আমার গুণ এই গুণটাকে একভাবে মূল্যায়ন করলে শুকুর হয় আল্লাহর কাছে সব পাওয়া যায় এই গুণটাকে আরেকভাবে মূল্যায়ন করলে এটার নাম অহংকার হয় গুনাগার হয়ে যায় নিজের গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহকে মনে করার নাম এটা শুকুরের কাজ আর নিজের জন্য নিজেকে পাওয়ার যোগ্য মনে করার নাম অহংকার এটা হলো গুণের কাজ এই দুইটা বিষয় পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার গতকালে এই ব্যাপারে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত মনে করবে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য ততক্ষণ এটাকে অহংকারের বীজ গণ্য করা হবে এটাকে পরিভাষাগত বলা হয়। আর যখন নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে মুখে প্রকাশ করা শুরু করবে তখন এটাকে অহংকারের চারা বলা হয় এটাকে আরবি ভাষায় বলা হয় কিভি আবার যখন নিজের সাথে যাকে সে ছুটো মনে করে নিজেকে যাচ্ছে বড় মনে করে তারে যদি খাটো রাখতে না পারে তার উপর যদি নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে না পারে তখন তার উপর অন্যায় অভিচার শুরু করে দেয় এই অন্যায় অভিচারটার নাম হলো অহংকারের ফল ফসল এটাকে আরবি ভাষায় বলে একটা হলো উজ একটা হলো তাকাব্বুর একটা হলো ইস্তেকবার নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম উজ এটা অহংকারের বীজ মুখে প্রকাশ করার নাম কিবির অহংকারের চারা অপরের সাথে তুলনা করতে নাম অহংকারের ডাল ভালা আর নিজের প্রাধান্য বিস্তারের জন্য অন্যের সাথে অভিচার করা যে অহংকারের ফসল ইটার নাম ইসতেকবার এই কথাগুলি বুঝলে আমাদের কার মধ্যে অহংকারের বীজ আছে কার মধ্যে অহংকারের চারা গলাইছে কার মধ্যে অহংকারের ডালপালা অহংকারের ফল ফসল আছে হয়ে যাবে। আগে বুঝতে হবে আমার মধ্যে কি পরিমাণ অহংকার আছে। আল্লাহ রসুল বলেছেন সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে তাকেও জাহান্নামে যেতে হবে না জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের অহংকার নামক বিষয়টা আলহামদুলিল্লাহ তোমার কোন প্রশংসা নাই মূলত সমস্ত প্রশংসা আল্লাহ এই শিক্ষা দিয়া যেহেতু আল্লাহ এই সুরার শুরুতেই আল্লাহামদুলিল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ এই সুরার নাম বলেন তোমার সামনে যদি কেউ তোমাকে প্রশংসা করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো তোমার সামনে যদি কেউ তোমার প্রশংসা করে তাহলে তার মুখে মাটি নিক্ষেপ করো মাটি নিক্ষেপ করো মানে হলো না বরং তোমাকে তোমার সামনে কেউ তোমার প্রশংসা করলেই তোমার অন্তরের মধ্যে অহংকারের বীজ বজাইতে পারে সম্ভাবনা আছে। তোমার সামনে তোমার প্রশংসা করলেই তোমার অন্তরে অহংকারের বীজ গদাইতে পারে হ্যাঁ তাহলে তো আমার এই প্রশংসার দ্বারা প্রমাণ হইল। আমার সামনে আমাকে যে প্রশংসা করলো তার প্রশংসার দ্বারা প্রমাণ হইল যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য ওই লোকটা আমাকে সামনাসামনি প্রশংসা করার কারণে আমার অন্তরের মধ্যে অহংকারের বীরা শুভ হই তাহলে আমার সামনে যে প্রশংসা করলো সে সত্যই আমার উপকার করল না এই জন্য কারো প্রশংসা করতে হইলে তার অগুচরে কর আর সংশোধন করতে হইলে তার সামনে কর। আমরা সম্পূর্ণ বিপরীত পদ্ধতি অবলম্বন কেউ কোনো গুল করে থাকলে এটা তার সামনে বললে তার সংশোধন হবে কিন্তু তার গুলটা সামনে বলি না গুলটা বলি ও গোচরে আর তার গুণটা বলি তার সামনে দু খারাপ দু খারাপ একজন সামনে তার গুণ বলাও খারাপ তার ও তার দুষ বলাও খারাপ নিয়ম হলো দুষটা বলতে হবে সামনে যেন সে সংশোধন হতে পারে আর গুণটা বলতে হবে ও গোচরে যেন তার মধ্যে আমার দ্বারা অহংকারের বীজ না হয় এই বিষয়গুলি আমাদের খুব পরিষ্কার এবং অশান্তি সরায় একটা হইলো তার দুষ্টাতার সামনে বলার দরকার ছিল ও বলার কারণে এই সমাজের মধ্যে অশান্তি সরায় আর একটা হইলো গুণটা বলার দরকার ছিল সামনে বলার কারণে তার অন্তরে অহংকারের অবলম্বন করছি তার ওগোচরে বলতে হবে না সামনা সামনি বলতে আর কারো গুণ আপনার কাছে ধরা পড়লে তার সামনে বলতে হবে না ও বলতে হবে হ্যাঁ আমাদের জানা দরকার এবং পালন করা দরকার তার কোনটাকে ইসলাম বলার নাম হার আল্লাহরিন পবিত্র কুরানের একা এতে বলেন তোমরা কেও কি পছন্দ করো তোমার মরা যে তুমি বললে এর চেয়ে আরো বেশি গুণা হয় মরা বাইয়ের লাশের বুস খাইলে যে পরি যে গুণা হয় কারো দুষ্টটা তার বললে তার চেয়ে বেশি গুণা হয় এই জন্য ইসলামী শরীয়তের বিধান মতে কারো দুষ তার অগুচরে বলা হারাম সাব্যস্ত এই হারাম থেকে বাসার ব্যবস্থা তার দুষ্ট সামনে বলতে হবে যেন সে সংশোধন যদি অবস্থায় এমন দাঁড়ায় যে একটা লোকের দোষ তার সামনে বললে সংশোধন হবে দূরের কথা আর আপনার সাথে ঝগড়া বাড়ে তার দুষ আপনি তার অগুচরেও না বলুন সামনেও না বলুন ও বললেন না নিজে গুণার থেকে বাঁচার জন্য আর সামনে বললেন না ঝগড়ার থেকে বাঁচার জন্য আপনি আপনার জানবাস অবস্থা যদি এমন হয় যে একটা লোকের দুঃষ তার সামনে বললে সে সংশোধন হবে দূরের কথা সে আরো ঝগড়া শুরু করে দেবে তাহলে তো আপনি তার সামনে বলারও কোন উপকার নাই এই জন্য তার ও তো বলবেনই না সামনে বলবে না তারে আল্লাহর হল্লা করে ছেড়ে দেন আপনি আপনার কিমা না বলব আপনি চলে যেন এটা হলো তাই এটা হলো কর্তব্য কিন্তু তা করে আমরা যদি কারো দুঃ তার অগুচরে বলি সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় নাম হলো কিন্তু সর্বমোট চার প্রকার তিন প্রকারের গিবত হালাল এক প্রকারের গিবত হারাও এই প্রকারগুলি আমাদের না জানার কারণে অনেক সময় হালাল গিবট টাও আমরা বলতে চাই না অত হালাল কোনটা হালাল কোনটা হারাম জানি না এই জন্য হালালটা করতে হইলে আর হারামটা চাতে হইলে জানতে হবে গিবত হারাম কোনটা আর জিবত হালাল কোনটা তার আগে জানার দরকার গিবতের ডেফিনেশন কি কারো দু বলার নাম গিবত বাস্তব দোষ অবাস্তবটা চুরি করে এটার নাম আর যে চুরি করে না তার বিরুদ্ধে চুরি করে বলার নাম গিবত নয় তোহমত একটা হইল গিবত একটা হইলো তোহমত। বাংলা হলো অপবাদ তুহমতের মধ্যে মিথ্যা আরো খারাপ আমাদের মধ্যে অনেক অনেকের চরিত্রে এমনও আছে যে গিবধ কইতে কইতে এখন তোহমত কাজ শুরু করে এর দ্বারা নিজের মধ্যে অপরের মধ্যে ঘরের মধ্যে বাইরে সমাজে সর্বত্র শুধু অশান্তি আর অশান্তি ঝগড়া আর ঝগড়ার এই সবগুলি ঝগড়ার অল এই আচরণ এই আচরণ আমাদের ধরতে হবে এবং এগুলি সংশোধনের পথ অবলম্বন করতে হবে কারো বাস্তব দোষ তার অগোচরে বলার নাম অবাস্তব দোষ বলার নাম তহমদাস্তব দূর বলাটাই জিবত এবং এটা চার প্রকাশ এর মধ্যে তিন প্রকারের গিবত বলা হালাল এক প্রকারের জিবত হারাল তিন প্রকারের জিবত হালাল কোনটা কোনটা একটা জিবতের মধ্যে তিনটা পক্ক থাকে যে বিবত গাইল যার জীবত গাইলো যার কাছে গাইল একটা জিবতের তিনটা পক্ক একটা পক্ষ হইলো যেল আরেকটা পক্ষ হইলোত গাইল আর একটা পক্ষ হইলোল এই তিন পক্ষের কোন একটা পক্ষকে। বাঁচাবার জন্য কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গায় আর যেখানে কিবত গাইলে বাচার ব্যবস্থা আছে সেখানে যদি গায় এই দুটা শর্ত তিন পক্ষের কোনো একটা পক্ষকে কোন অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি কিবদ গায় এক শর্ত আর শর্ত হইল যেখানে কিবদ গাইলে বাচাবার ব্যবস্থা হয় সেখানে যদি গায় তাহলে এই তিন প্রকারের গিবতই হালাল যেমন আমাকে একটা লোক অত্যাচার করে তার ও গুচরে এসে আমি তার বাবার কাছে বললাম যে তোমার ছেলে আমাকে অত্যাচার করে এখানে তিনটা ভক্ষ্য আমি কইলাম ছেলেটার কিবদ কইলাম ছেলের বাফের কাছে কইলাম ছেলের বাফের কাছে আমি কইলাম যে তোমার ছেলে আমার আমার আমাকে অত্যাচার করে এটা তার অনিষ্ট থেকে আমি নিজেকে বাঁচাবার জন্য কইলাম এবং যার কাছে কইলে বাঁচার ব্যবস্থা হবে তার কাছে দুই নম্বর শর্ত হইলো যেখানে বললে বাঁচার ব্যবস্থা হবে সেখানে বলতে হবে বসে বসে বললাম মুখে আমার করে কেন বললা তুমি বিচার কে করবে শপিং সেন্টারে ঘুরাফিরা করতে থাকলাম আর বলতে লাগলাম ও মুখে আমার সাথে দুর্ব্যবহার করে তার বিচার যার কাছে বললাম সে তো ক্ষমতা রাখে না আমার সেইটা হবে এই জন্য যে গিবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যার গিবত বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যার কাছে গিবত বলল। তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি গিবত বলে এবং যেখানে বললে বাঁচাবার ব্যবস্থা হয় সেখানে যদি বলে কটার অর্থ হইল দু শর্ত দুইটা তিনটা গিবত হালাল বিনা শর্তে নয় দুই শর্তে এক নম্বর যার কিবদ বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য অথবা যে গিবদ বলল সে নিদে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা যার কাছে কিবদ বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলে একটা শর্ত হইলো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলে আর একটা শর্ত হইলো যার কাছে বললে অনিষ্ট থেকে বাঁচাবার ব্যবস্থা করতে পারে তার কাছে যদি বলে এই দুই শর্তে তিন গিবত হালাল যে গিবত বলল সে নিজে যার গিবত বলল তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি বলে আর যেখানে বললে বাঁচার ব্যবস্থা সেখানে যদি বলে এই গিবত হালাল যেমন একটা ছেলের বিরুদ্ধে আমি তার বাবার কাছে বিচার দায়ের করলাম যে তোমার ছেলে আমার সাথে দুর্ব্যবহার করে যে গিবত হইল না ছেলে তো সেখানে উপস্থিত নেই ছেলের অনুভবস্থিতিতে ছেলের বাবার কাছে আমি বললাম যে তোমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে দেখি তার গুণ বললাম না দুষ বললাম কারো অগোচরে দুষ বলার নাম হইতো কিবত কারো অগোচরে তার দুষ্টা বলার নাম হইতো কিবত এই ছেলেটার কিবদ বললাম কার কাছে ছেলের বাবার কাছে কিসের জন্য তার অনিষ্ট থেকে আমি বাঁচার জন্য কার কাছে বললাম যার কাছে বললে বাঁচার ব্যবস্থা হতে পারে কিবতটা অথবা যারিষ্ট থেকে বাঁচাবার জন্য বললাম ওই ছেলেটার বাবার কাছে গিয়ে বললাম যে সে রাস্তার ছেলে ফেলে এদেরকে নিয়ে আষ্টামি করে আমার কোনো ক্ষতি করে না সে নিদের ক্ষতি করে রাস্তার ছেলে ফেলেদেরকে নিয়া আদুষ্টামি করে এই কথাটা তার বাবার কাছে বললাম কেন তাকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য আগে বলছিলাম আমার নিজেকে থেকে রক্ষা করার জন্য এখন বললাম যে তোমার ছেলে রাস্তার দুষ্ট ছেলে ফেলেদেরকে নিয়ে আমস্তানি করে এই কথাটা তার বাবার কাছে কেন বললাম ছেলে তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য ছেলের বাবার কাছে কেন বললাম বাবার অধিকার আছে তাকে শাসন করে জাহালাল তিন নম্বর বলল তিনি থেকে বাঁচার জন্য নয় যার কীবৎ বলল নয় যার কাছে বলল তাকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যেমন একটা লোক সম্পর্কে আপনার জানা আছে সে মানুষের কাছ থেকে হাওলাক নেয় টাকা আজকে দেব কালকে দেব বলে নেই কিন্তু তার অভ্যাসে যে তোমাদের কথাবার্তা একটু পরে বলো আমার ভাইয়ের সাথে একটু পার্সোনার কথা আছে আমি আগে বলে চলে যাব এই কথা বলে আপনার বাইকে ডেকে নিয়ে গেলেন ঘরের ভিতরে নিয়ে আপনার ভাইয়ের কানে কানে বলে দিলেন ষ্ট থেকে বাঁচাবার জন্য বললাম যা যার কাছে বললাম তাকে বাঁচাবার জন্য যে গিবৎ বলল কে বাঁচাবার জন্য যদি বলে যার গিবদ বলল তাকে বাঁচাবার জন্য যদি বলে যার কাছে বললো কিব তাকে বাঁচাবার জন্য যদি বলে এবং এমন জায়গার যদি বলে যে জায়গা বললে থেকে অনিষ্টা করতে পারবে এই দুই তিন প্রকারের কিবত হালাল তাহলে গিবত সর্বমোট কত প্রকার চার প্রকার কত প্রকার হালাল তিন প্রকার হালাল এই তিন প্রকার বলতেই হবে তিন প্রকার কিবত বলতেই হবে এই কথাগুলি বুঝলে আরেকটা কথা বোধা পরিষ্কার হয়ে যায় সেটা কি অনেক মানুষ ধর্মের নামে মানুষকে অধর্ম পথে পরিচালনা করে দেখায় বলে এটা সবের কাজ আসলে এটা সবের কাজ নয় এটা বিধাতের কাজ এরকম কিছু থাকে যারা বেদাত মানুষের শিক্ষা দেয় বেদাত করা হয় সবের ফলবন্দি আসলে এইগুলি সব নয় এগুলি বেদাত আমরা কোথায় যাব এই প্রশ্ন কেন করলো সে গিবত কোনটা হালাল কোনটা হারাম জানে না এই এই প্রশ্ন কথা বুঝলেন কিনা দেখা হালাল কোনটা হারাম জানে না কোন মানুষ যদি সাধারণ মানুষকে বিপদে সমাজের মানুষকে বিচাবার জন্যে চলবে না এই জীবত হারাম না বলতেই হবে এই জীবত বলতেই হবে এটা হারাম নয় বরং এটা জরুরি গেল তিন প্রকারের জীবন হালাল সেটা কোনটা নিজে অনিষ্ট থেকে বাঁচার জন্য নয় যার গীবত বললো তাকে বাঁচাবার জন্য নয় যার কাছে বলল তাকে বাঁচাবার জন্য নয় শুধু শুধু একটা মানুষের বদনাম সমাধে ছড়াবার জন্য যদি শুধু একটা মানুষের বদনামার জন্য নয় কেন অনেকের কিবত আমি আপনাদের কাছে বললাম তাকে শুধু আপনাদের কাছে বদনাম করার জন্যই বললাম এটা কি বুঝে থাকলে বলুন এবার পরিষ্কার কোন কোন সংশোধন করার জন্য তার হাজারো বদনাম যদি আমি আপনাদেরকে বলি তার অনিষ্টতা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য এগুলি হারাম নয় এগুলি জরুরি যদি হবে আমি নিজে বাঁচার জন্য তার প্রকাশ করি কি হালালটা বলি না যেটা জরুরি ছিল যে বলা জরুরি ছিল বুঝে বলিনা যে হারাম সেটা বলি আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার কারো কোনো দু সামনেই বলতে হবে তার বদনামের জন্য আল্লাহর কাছে জব দিয়ে আমি কেন খামোখা তাকে সমাধে বদনামী মানাতে যাবো হাজির শরীফের রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি অফরের দোষ করে রাখবে বলুন তো একজনের আমি যদি তার দুঃটা জেনে শুনেও সমাজ বলি না হাসরের মাঠে আল্লাহ আমার জীবনে কি পরিমান গুণা করেছিলাম জেনে মানুষের সামনে বলবেন না কোনটা ভালো বলাটাই ভালো না না বলাটাই ভালো না বলাটাই ভালো এই জন্য এই কথাগুলি আমাদের খুব ক্লিয়ারলি বোঝা দরকার খুব পরিষ্কার ভাবে দরকার যেন আমাদের জীবন যেন সংশোধনের পথে পরিচালনা করতে পারে আর একটা বলো দুষ বলার ব্যাপার বলার কারো গুণটা বলতে হবে তার অগুচরে আর দুষ্টা বলতে হবে তার সামনে আমাদের অনেকের অভ্যাস গুণটা বলি সামনে আর দুষ্টাবলি অগুচরে সম্পূর্ণ বি এই অগুচরে দুঃ বলার হবে। আর সামনে গুণ বলার অভ্যাস হাদিস শরীফ বলেছেন তোমার সামনে যদি কেউ তোমার বলে তার মুখে নিক্ষেপ করে এর মানেটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো তোমার সামনে গুণ বললেই তোমার মনে অহংকারের বীজ গুণা হতে পারে খুব খুবই সম্ভব যে তোমার অন্তর্দি অহংকারের বীজ গুণা হবে আমার সামনে আমার গুণ বললেও আমার অন্তরে অহংকারের বীজ গুণা হবে না এই রকম অন্তর এমনিতেই তৈরি হয় না এই রকম অন্তর জন্য দীর্ঘদিন আল্লাহওয়ালাদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় ট্রেনিং নিতে হয় যে সমস্ত আল্লাহ আল্লাহওয়ালা লোকেরা আল্লাহওয়ালাদের কাছে প্রশিক্ষণ নিয়ে অন্তরকে এমন ভাবে গড়ে তুলেছে। তার সামনে হাজার মানুষে হাজার প্রশংসা করলেও আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার এই মনোভাব হবে না এই রকম মন নিজে নিজেই করা যায় না প্রশিক্ষণ আল্লাহ থেকে প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলতে হয় কথাটা ক্লিয়ার বুঝলেন রকম মন নিজে নিজে গড়া যায় না প্রশিক্ষণের মাধ্যমে করতে হয় প্রশিক্ষণের প্রশিক্ষণ নেব কার কাছে যার যার মনটা সেভাবে গড়ে নিয়েছেন তার কাছে এরকম একটা ঘটনা আছে তফসিরের কিতাবে হজরতদ্দিন নকশেবন রহমতুল্লাহ আলহি একজন বিখ্যাত ওলি ছিলেন সেই ওলির দরবারে এক কাঠুরিয়া গেল কাঠুরিয়া জঙ্গল থেকে কাট কেটে বাজারে বিক্রি করে হালাল রুদির জন্য জঙ্গল থেকে কাট কেটে বাজারে বিক্রি করে সংসার চালাত আবার রমজান মাসের রুদা ছাড়াও বারো মাস নভল রুদা রাখতো বলেন পেশার দিক থেকে সে আবার রমজানের ফরদ রোজাই শুধু নয় বারো মাস ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে নফল রোজা রাখ রাখার সারা বৎসর নফল রোজার মাধ্যমে ফাঁকে ফাঁকে নফল রোজার মাধ্যমে মানুষের সেক্স পাওয়ারের দ্বারা যত পাপ হয় সকল পাপ থেকে সম্প্রদায় তোমাদের যাদের দুধের সামর্থ্য আছে একটা আর্থিক আর একটা দৈহিক এই দু ধরনের সামর্থ্য তোমাদের যাদের আছে তোমরা অতি সত্তর বিয়ে করো হ্যাঁ যাদের শারীরিক সামর্থ্য আছে বিয়ে করা। কিন্তু বৌফালার মতো আর্থিক সামর্থ্য নাই তারা কি করবে আল্লাহ রসুল বলেন তারা সেক্স পাওয়ারের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য শুধু রমজানের হরল নবাদ নয় সারা বছরই ফাঁকে ফাঁকে নবল রমজানের নবল রুদা পরর রুগা নয় সারা বছরেই ফাঁকে ফাঁকে নভল রুদা রাখবে এই নবল রুদার দ্বারা আল্লা র বলেছেন এই কাটুরিয়া গেল খাজা বাহাউদ্দিন নকশাবান রহমত উল্লের দরবারে আল্লাহ বুজুর্গ ছিলেন খাজা বাহাউদ্দিন নকশাবান রহমতুল্লাহ খাজা বাহাউদ্দিনের দরবারে আরো একজন মেহমান ছিল তাহলে কাটুরিয়া সহ কতজন মেহমান হইলটা দেখলো নষ্ট হয়ে যায় আর যদি আমি বলে ফেলি আমি রোজাদার এটা তো ফরজ রোজা নয় এটা তো নহল রোজা এটা তো মানুষকে বলার কথা নয় জানার কথা তা আমার গুমের কথা আমার মুখে মানুষের কাছে প্রকাশ করলাম এটা তো অহংকার হবে আমার গুণের কথা আমার মুখে প্রকাশ করলে তো হবে অহংকার যদি প্রকাশ করি না তাহলে তো আমার রোদা নষ্ট হয়ে যাবে আমি হতে যাব। কাটুরিয়া চিন্তা করে নিজের রোদার কথা প্রকাশও করলো না খানা না খাওয়ার জন্য এক একুণায় লুকিয়ে বসে থাকে খাজা বাহাউদ্দিন খানা পেশ করার পরে দেখলেন মেহমান একজন খানার কাছে আছে আরেকজন ঘরের গড়ের এক কুনায় লুকিয়ে বসে আছে এই রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খাওয়ার মধ্যে বেশি শখ এখন তো ব্যাপারটা আরো জটিল একটা জটিল হইল যে ইনি জানলেন কিভাবে আর একটা জটিল হইলো না এই দুই জটিলতার কিভাবে সে তো বলেনি না বলার জন্যই লুক তার হলো তিনি বুঝলেন কিভাবে এটা হইলো অন্তরের কতগুলি রোগ আছে অহংকার অন্তরের একটা রোগ অহংকার অন্তরের একটা রূপ অনেক রোগ এমন আছে যে রোগ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে আর অনেক রোগ এমন আছে রুগীকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কোন রোগ আছে যেমন একটা সাত বছরের একটা শিশু তার চেহারা বিবর্ণ চকুগুলি সাদা আর একটা লোকের ডায়াবেটিস দেখলেই বোঝা যায় ডায়বেটিস হয়েছে না যান্ত্রিক পরীক্ষা লাগে পরীক্ষা লাগে মানুষের শরীরেও রোগ হয় আর তার মধ্যে রোগ হয় কার আত্মার রোগ রুগী দেখলেই চিনা যায় তার মধ্যে কোন রোগ আছে আর এক প্রকার আত্মার রোগ পরীক্ষা ছাড়া ধরা পড়ে না অহংকারটা শরীরের রূপ না আত্মার রোগ আত্মার যেমন করতেছিল তিনি বলেন তুমি তোমার মা বাবার না ফরবানি করো তুমি তোমার মা বাবার অবাধ্য চলো লুকটা আমি তো অবাধ্য চলি ঠিকই আপনি বুঝলেন কিভাবে আমরা অনেকে এই সাধনা করতে রাজি নই কিন্তু ওই মর্যাদা হাসিল করতে চাই সম্ভব সাধনা মর্যাদা লাভ হয় ইমাম আবু হানিফার ঘটনার অনেক সময় ওই আত্মার রুগীদের দেখলে চিনতে পারেন তার মধ্যে কোন রোগ আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি যেমন ভাবে ওই লোকের উদু দেখে বুঝতে পেরেছিলেন সে মা নাগর করে ঠিক তেমনি ভাবে খাজা বাহাউদ্দিন তার মধ্যে আত্মার রূপটা ছিলা নাই অহংকারের ফসল নাই নকল রোজা রাখে কিন্তু তার মধ্যে অহংকারের বীজ আছে বীজটা কি যে আমি শুধু রমজানের ফরজ রোজা নয় আমি সারা বছর ফাঁকে ফাঁকে নকল রোজা রাখি আবার কারো কাছে বলি না আমার মতো এমন এবার কতজনের বিষ আমি যে নাকি আমার কেউ কাছে কই না কি কম গুণের কথা এই যে এই মনোভাব তার অন্তর কি আছে অহংকারের আছে না ডালভালা আছে না সারা আছে না বিল আছে আমি না তুমি নফল রোজা রেখে মনে মনে অহংকার করো তুমি ভাবো যে তোমার মতো গুফন রোজাদার কতজন হওয়া যায় নফল রোজা রাখার যেই সব এই মনোভাবে গুণার দ্বারা এই নষ্ট হইয়া আরো শাস্তি যোগ্য তার মনের মধ্যে যে অহংকারের বীজ আছে তিনি জানলেন কিভাবে আলামতের দ্বারা জানলেন নাকি গাইব জানলেন তার মধ্যে কোন রোগ আছে তাহলে রসুল গাইব গাইব জানতে জানতে পারবেন না কেন কোথার থেকে কোথায় নিয়ে যায় এটার নাম জানা নয় ডাক্তার যদি দেখে একটা মোটা হাত পাঁচ চিকন চক্ষুগুলি সাদা মুখ দেখে বলার নাম গায়েব জানা নয় ডাক্তার যেমন ভাবে রুগীর মধ্যে অনেক আলামত দেখে রূপ বলতে পারেন ঠিক তেমনি ভাবে আল্লাহর পাপি রূপদের মধ্যে অনেক আলামত দেখে বলতে পারেন সে কোন পাপ করে তিনি যে বললেন এমন রোজা রাখারছে না রেখে আল্লাহ নিয়ামত খাওয়া ভালো তাহলে কি আগামী রমজানে আমরা যারা রোজার মতো রোজা না রাখতে পারি তারা রোজা না রেখে দিনের বেলা খানা বিনা করাই ভালো হবে আরেক জটিলতা এই জটিলতার নিরসন হইল ওই বিধানটা ছিল নফল রোদার বেলায় আর রমজানের রোজা নফল নয় সেটা হলো আর ফরজের বেলায় ফিট করতে যাওয়া ভুল হবে দ্বিতীয় জটিলতা নিরসন হইল কিনা দেখেন রমজানের রোদা যে যেকোনো অবস্থায় একজন সজ্ঞান সাভালক সক্ষম মুসলমানকে রাখতেই হবে তোমার অন্তরে যদি উজব থাকে তোমার অন্তরে যদি কিবির থাকে তোমার অন্তরে যদি থাকে তোমার মধ্যে যদি তাহলে তার চিকিৎসা ভিন্ন ভাবে করো কিন্তু রমজানের রাখতেই হবে এবার এই ঘটনার থেকে আমি কি বুঝাইতেছিলাম আপনাদের সেটা হইলো খাজা বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলহির কাছে যে কাটুরিয়া গেল এই কাটুলিয়া কি নিজে নিজেই বুঝতে পারছিল যে আমার মধ্যে অহংকারের বীজ আছে না ওনার দরবারে যাওয়ার কারণে ঠিক আমরা যারা সর্বস্তরের মুসলমান আমাদের অনেকের অন্তরে অহংকারের বীজ আছে অনেকের অন্তরে অহংকারের সারা গজাইছে অনেকের অন্তরে অহংকারের ডাল ফালা দিছে অনেকের মধ্যে অহংকারের ফল ফসল ধরছে আমরা অধিকাংশরাই নিজের অহংকার নিজেরা ধরতে পারি না পারবো না কোনো চিকিৎসাটা কি এর একমাত্র চিকিৎসা হইলো যারা নিজের আত্মাকে আল্লাহর ওলিদের সংস্রবে তাকিয়া আল্লাহর ওলিদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করিয়া যারা নিজের করে পাকিস সকল প্রকার আত্মার রোগগুলির চিকিৎসা করাইয়া মরতে পারলেই জাহান্নের যুগ্ম হইয়া মরতে হবে না জান্নাতের যোগ্য হইয়া মারা যাবে আমার কথা বুঝে থাকলে বলুন যার অন্তরে অহংকারের বীজ আছে সারা আছে ফল ফসল আছে নিজে নিজে না নিজে নিজে চিকিৎসা আমি বলতে পারবো না তিন জন কিন্তু তিন রুগীর একরকম ওষুধ ডাক্তার দেয় না তিন রুগীর তিন রকম ওষুধ দেয় ঠিক তেমনি ভাবে আমাদের যাদের অন্তরে রোগ আছে আধ্যাত্মিক রোগ আমরা যখন কোনো আল্লাহ কাছে তার চিকিৎসার জন্য যাব একই রোগে তিন রুগী কিন্তু তিন রুগীরে তিনি এক একরকম ব্যবস্থা দিবেন না তিন রুগিরে তিনি অবস্থা ভেদে তিন রকম ব্যবস্থা দিতে পারে এর চেষ্টা করি আত্তার যত রোগ আছে এর মধ্যে একটা রোগের নাম হলো অহংকার আর একটা রোগের নাম শাহুয় শাহুয়াত আত্মার একটা রোগের নাম এটার বাংলা কি বলা যায় শাহুয়ের বাংলা বলা যায় যৌন প্রবৃত্তি কামনা যৌন প্রবৃত্তি এই রূপটা যাদের মধ্যে আছে এরা নিজের ঘরের বিবিতে তুষ্ট থাকতে পারে এরা অপর নারীকে উপভোগ না করে থাকতেই পারে না এটা কামুক রূপ বলা হয় এটাকে যৌন প্রবৃত্তি রূপ বলা হয় এটাকে শাহত রূপ বলা হয় আপনারা কি মনে করেন মুসলমান সমাজে এমন রুগীও আছে গড়ের বিবিতে তুষ্ট থাকতে পারে না অন্য নারীকে উপভোগ করতে চায় এমন রুগী আছে কি তার রুগের নাম তাকাপুর তার রুগের নাম স্টেকবার তার রোগের নাম ওজ তার রুগের নাম অহংকার না কাম ইতারা কয়ে কামরুগী কামাতুর বাংলা ভাষায় এই রোগের চিকিৎসা করে সুস্থ কইরা নিছে তাদের কাছ থেকে আপনি চিকিৎসা গ্রহণ করতে হবে এখন যদি আপনি আল্লাহ আল্লাহর কাছে যান আপনার কাছে যদি আপনি যদি ধরা পড়ে যে আপনার কাছে আপনার কাছে এই কামাতুর রোগ আছে এই রোগের চিকিৎসার জন্য যদি কোন আল্লাহ আমরা আপাতত এখানে যারা বসা আসি আমাদের কার মধ্যে কি পরিমান কামরূপ আছে আর কার মধ্যে কি পরিমাণ কামরূপ নাই এটাও বোঝার একটা সিগন্যাল আছে একটা একটা স্কেল আছে আমি বলে দিতে পারি আপনারা বুঝে নিতে পারলে ধরতে পারবে আমি ইচ্ছাকৃতভাবে ভাবে কোন নারীর সুন্দর দেখার অভ্যাস রাখি কিনা যদি আমার মন সাক্ষী দেয় যে আমি কোনটা আছে আমার মধ্যে রূপটা আছে হাদিস শরীফ করিম সাল্লাম বলেন বিন্ন নারীর সুন্দর যে দেখবে ইচ্ছাকৃতভাবে হাসরের বিচারের গলন্ত সীশা তার চোখে দেওয়া হবে এই রোগের শিকার হইয়া আমি যে আনন্দ করতেছি এর আছে। এইগুলি কোনাইবে আর এই সমাজে মানবে কে জানি না আমার দায়িত্ব শুধু বাস্তব কথাটা আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া যাদের গলের টেলিভিশন আছে এই টেলিভিশনে শুধু পুরুষের ছবি দেখায় না নারীর ছবিও দেখায় নারীর ছবি দেখায় তসিরের কিতাবে পরিষ্কার লেখা আছে যেই নারীকে বাস্তবে দেখা হারাম এই নারীর ছায়া দেখাও হারাম ছবি দেখাও হারাম এই নারীর ছায়া ছবি দেখাও হারাম তিনটা জিনিস একটা হইল ছায়া একটা হইল ছবি একটা হইলো ছায়া ছবি ছায়া দেখা যায় পানির নিচে আর আয়নার ভিতরে ছবি দেখা যায় কাগজে আর দেওয়ালে দেখা যায় ফিতায় একটা জিনিস না তিনটা জিনিস ছায়া দেখা যায় কোথায় পানিতে আর আয়নায় ছবি দেখা যায় কোথায় দেওয়ালে আর কাগজে ছায়া ছবি দেখা যায় কোথায় ফিতায় তাকে ছবির মূল জিনিসটা আর লাইটের দ্বারা ঐটাকে দেখানো হয় যে নারীকে বাস্তবে দেখা হারাম এই নারীর ছায়া দেখাও হারাম এই নারীর ছবি দেখাও হারাম এই নারীর ছায়া ছবি দেখাও হারাম এখন বলুন যাদের ঘরে টেলিভিশন আছে যে নারীকে বাস্তবে দেখা হারাম ওই নারীর ছায়া ছবি টেলিভিশনে দেখা যায় কিনা দেখা যায় টেলিভিশনের ভিতরে যারা বিন্ন নারীর দেখার তাদের আত্মায় কোনো রোগ নাই আমার কথা বুঝতে পারেন না। নাই। এটার নাম কি নাম কামাতুর রূপ কামাতুর কামাতুর রূপ বিন্ন নারীর সুন্দর না দেখলে নিদের বিবির সুন্দর দেখে সে তুষ্ট নয় বিন্ন নারীর সুন্দর না দেখলে সে তুষ্ট হয় না যে কোন রূপ যে আছে আমরা জানি না আমার যে রোগ আছে চিকিৎসার কল্পনা করবো কবে আমার কথা বুঝতে বলুন আত্মার নিজেই ধরা যায় না রুহানি আমি যদি আমার রোগেই ধরতে পারি না আমার রোগের চিকিৎসা আমি নিজেই করতে পারবো কিভাবে এই জন্য আমাদের কার আত্মার মধ্যে কোন রোগটা আছে এটাও ধরতে হবে আল্লাহ দ্বারা চিকিৎসাটাও করাইতে হবে আল্লাহ দ্বারা এখন ধরেন আপনি কামাত আপনি গেলেন একজন আল্লাহ আল্লাহ আপনাকে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা কিভাবে শুরু করবেন অবস্থা ভেদে ব্যবস্থা প্রথমে হয়তো তিনি আপনার অবস্থা মেদে বলবেন যে যখনই তোমার মনে কোনো নারী বা কোনো নারীর ছবি দেখতে মনে চায় যেহেতু তুমি রুগী অবশ্যই তোমার মন চাইবো তখনই তোমার প্রথম চিকিৎসা হইল তুমি এই কথাটা ধ্যান করবে আল্লা বলেছেন কিছুদিন অভ্যাস করো নারী সামনে পড়লেই মনে করো ধ্যান করো রসুল বলেছেন গলন্ত সীশা আমার চোখে ঢেলে দেওয়া টেলিভিশনে নারীর ছবি আসা মাত্রই চুপ মনে করো কথা যে আমি যদি চুপ ফিরাই না তাহলে করলে কোনোদিন চুপ ফিরানি সহজ হবে না কিছুদিন পরে যদি দেখেন যে আপনার চুখ ফিরানির ফিরানিটা আপনার কন্ট্রোলে এসে গেছে তাহলে প্রথম ঔষধেই আপনার চিকিৎসা হয়ে গেল সারা জীবনই শুনে গোলন্ত সীশা চুকে দেওয়া হবে সারা জীবনই টেলিভিশনে ল্যাংটা নারীর ন্যাচ দেখে এইরকম মুসলমান আছে কি নাই তার রূপটা স্বাভাবিক না রুখ পুরাতন যখন চিকিৎসকের কাছে না গরিব যদি লোকটা গরিব হয়ে যায় তাকে তাহলে তার দ্বিতীয় ঔষধ তুমি এখন থেকে বাজা করো ইচ্ছাকৃতভাবে কোনো নারী অথবা নারীর ছবির দিকে একবার চাইলে পাঁচ টাকা সৎকা করতে হবে নারীর ছবি দেখার সৎকা দিতে দিতে আমার সারাদিনের রুজি শেষ এই রুজি আটকানির ভয়ে রুজি শেষ হওয়ার ভয়ে আর এই হারাম কাজ করার সাহস করবে দ্বিতীয় সত্য বলেন ঔষধ নিজে নিজেই দেওয়া যায় না চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করাইতে হয় রুহানি রোগের চিকিৎসকদের দ্বারা আর যদি রোগটা গরিব না হইয়া ধনী হয় তাহলে পাঁচশো টাকা সটকা না পাঁচশো টাকা সতকা দিলেও টেলিভিশনটা বই গড় একদিন টেলিভিশনে নারীর নাই দেখলে পাঁচশো টাকা সটকা দিতে হবে হ্যাঁ পাঁচ টাকা সটকা দিব তার ঘরো দেখব কারণ তার তো দনের অভাব নাই এই ঔষধে তার চিকিৎসা হবে তার চিকিৎসা দিবেন মাজ পড়তে হবে দুইবার যদি দেখো চার রাখাত নভল নমাজ পড়তে হবে দশ বার যদি দেখো ২০ রাখাত নকল নমাজ পড়তে হবে পঞ্চাশ বার যদি দেখো একশো রাখাত নকল নমাজ পড়তে হবে যখন দেখবে আশার নমাজের পরে এই দশ বার উলঙ্গে বিশ টাকা সুতরাং বলুন আমার কথা বুঝতে থাকলে আমাদের মধ্যে আমাদের আত্মার মধ্যে রোগ আছে কিনা রূপ মানুষকে জান্নাতি থাকতে দেয় না জাহান বানায় দেয় রূপ মানুষকে জাহান নামি দেয় আমার আত্মার রূপটাও আমি নিজে নিজে ধরতে পারবো না চিকিৎসাটাও নিজে নিজে করতে পারবো না রূপটা এবং রোগের চিকিৎসার জন্য আল্লাহ ব্যবস্থা গ্রহণ করতে এই ব্যবস্থাটাকেই আমাদের বাংলাদেশের দেশ দেশিয়াল দেশগুলির পীর মুড়ি দিয়ে বলা হয় কামিলপিদের কাছে হবে কামিল কামিলপিদের কাছে মুড়ি বইতে হবে নিজের রূপ কোনটা ধরতে হবে রোগের প্রসঙ্গক্রমে এই কথাগুলি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা কি পরিমান আধ্যাত্মিক রোগে আক্রান্ত এইগুলি সাধারণত আলোচনা হয় না দৈনন্দিন হাজার রোগ আমাদের আত্মাকে আক্রান্ত করতেছে আর আমরা অবাধে চলছি এই সমস্ত টেলিভিশন দেখতে দেখতে দেখতে দেখতে এত বড় বদমিজাজ হয়েছে মুসলমানের মিজাজ মুসলমানের ক্ষিত্রতে তো খারাপ হয়েছে টেলিভিশন দেখা না যায় হবে কেন ছবি দেখা হারামা ছবি দেখাও হারাম বুঝলে এবার বলুন তো কেন টেলিভিশন দেখা হারাম এই টেলিভিশনে ভিন্ন নারী ছায়া ছবি দেখা যায় এই টেলিভিশনে ভিন্ন নারীর দেখা যায় এই জন্যই টেলিভিশন দেখা কামরূপ আছে এদেরকে ডান কি রুগী পুরাতন রুগী সাধারণ রুগী নয় এরা ডান্ডা দিয়ে পিটাইলেও হাজার টাকার জরিমানা লাগাইলেও ঘর থেকে টেলিভিশন বের করবে না উলঙ্গনারীর না দেখা পর্যন্ত তার হবে না কি হরিমাণে আমরা আক্রান্ত সবগুলি এবং করার ফিকিরে নাই কেউ কোরআনকে সমাজে ফিট করার ফিকিরে কেউ কোরআনকে সারা বিশ্বে ফিট করার ফিকিরে আমার মধ্যে নয় যে হিন্দুদের হরি বল হরি বলের মতো হরি তাদের এক দেবতার নাম হরি হরি হরি বল বল মানে কি তোরা বল আমি বলি না যারা কোরআনকে ফিট করতে চায় নিজের মধ্যে নয় অপরের মধ্যে কেন তোমার সাড়ে গলির মধ্যে তুমি যদি কোরআন ফিট করতে পারো না তুমি এত বড় নফের গোলাম তুমি এত বড় শয়তানের গোলাম যে কারণে তুমি সাড়ে তিন আট মধ্যে তোমার নিজের বটির মধ্যে যে কোরআন করতে পারো না এই সমাদ তোমার সমাজ মাথা ব্যথা কেন এই কোরআন সারা দুনিয়াতে ফিট করার জন্য তোমার কেন। কিছু নয় এতদ দিয়া ওই অহংকারকে বাস্তবায়ন করা আমি লিডার ওই আমি লিডার এই আমি এই অহংকার বাস্তবায়ন করা এই সবগুলি অশান্তি সবগুলি দুর্নীতি সবগুলি এই সমস্ত অপকীর্তির জন্য মূল দায়ী হলো আমাদের এই আত্মার রোগগুলি আমরা বুঝি না আত্মার চিকিৎসা করার দরকার মনে করি না এই জন্য কথাটা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম যে আত্মা রোগের চিকিৎসা এই আলহামদুল তফসিরের দ্বারা আত্মার রোগের চিকিৎসাটা বুঝে নিতে হবে বলেছেন আল্লাহুল সমস্ত এই কারণে আল্লাহ ইশোর একটা নামকরণ করেছেন গতকাল আলোচনা হয়েছে আল্লাহাকব আলমিন পবিত্র কোরআনের সুরাতার বহু নামকরণ করেছে এর মধ্যে এক নাম আলহামদু সুরা আল্হামদু সুরার তাৎপর্য গতকালও অল্প কিছু আলোচনা হইলো আজকেও যথেষ্ট পরিমাণ আলোচনা হইল আল্লু নামের সমস্ত প্রশংসা আল্লাহর আচ্ছা আমাদের মা বোনা দ্বারা আজকে অনুষ্ঠানে যোগদান তাদের উদ্দেশ্যে বলি যে পুরুষদের জন্য যেমন ভাবে এবং নারীদের ছবি দেখা হারাম ঠিক আল্লাহ অর্থাৎ আপনি ইমানদার মুমিন মুসলমান নারীদেরকে বলে দিন কি বলে দিন দুজন বিশে নিয়ে এক জায়গায় বসা ছিলেন এমতাবস্থায় সেখানে একজন ছিলেন একজন দুই বিবি বলেন কেন আমরা ঘরে যাবো রসুল বলেনি যে একজন পুরুষ আসতেছে দুই বিবি বলেন ইনি তো অন্ধ অন্ধ পুরুষ আমাদের এখানে আসলে আমরা ঘরে যাওয়ার দরকার কি রসুল বলেন তিনি তো অন্ধ তোমরা তো অন্ধ নের ঘটনাটা উমে মক তুম নামে একজন অন্ধ সাহাবি আসতেছিলেন রাসুল নির্দেশ দিলেন দুই বিবি কে তোমরা ঘরে যাও বিবিরা জিজ্ঞাসা করেন কেন বলে এই যে একজন পুরুষ তারা বললেন এই পুরুষটা তো অন্ধ এই পুরুষ আমাদের কাছে আসলে কি আমাদের কত দেখবে না রসুল বলেন দেখবে না তোমরা তো তাকে দেখবে দেখা হারাম নারীদেরও বিন্ন ভুর দেখা হারাম তাই আল্লাহাম পুরুষদের কেউ বলে দিন তারা যেন অবাধে যেন অবাধে না দেখে কেন পুরুষরা নারীদের দেখলে কি হবে নারীরা কি হবে সেই প্রশ্নের জবাবের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইয়াহাদু ফুরুম যার চোখ সামলাতে পারে তার চরিত্র রক্ষা হতে পারে কথা বোঝাবার জন্য একটা হাদিসের দ্বারা একটা উদাহরণ দিয়েছেন হাদিস শরীফ আল্লাহ বলেছেন অবাদে যদি কোনো পুরুষকে দেখে অবাধে যদি ফালতু আলাপ করে রাসুল বলেন এটা এটার দ্বারা মুখের জিনা হয় অবাধে যদি ভিন্ন নারী ভিন্ন পুরুষের গল্প শুনে রাসুল বলেন এর দ্বারা কানের জিনা হয় কেউ যদি কেউ টাচ করে বিন্ন নারী বিন্ন পুরুষকে যদি স্পর্শ করে রাসুল বলেন এর দ্বারা হাতের জিনা হয়ত্রা হয় যদি সংগ্রামে লিপ্ত হয় রাসুল বলেন এর দ্বারা লজ্জাস্থানের হয় তাহলে জিনা সর্বমোট কত প্রকার জিনা মুখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জিনা লজ্জাস্থানের জিনা এই ছয় প্রকারের জিনা দেখা দেখি হইলেই পালতু আলাপ করার সুযোগ হয় ফালতু আলাপ করলেই ফালতু আলাপ শোনার সুযোগ হয় ফালতু আলাপ করা আর শোনার সুযোগ পাইলেই টাচ করার সুযোগ হয় টাচ করলেই মিয়া সলাফিরার সুযোগ হয় করলেই সংগ্রামে লিপ্ত হওয়ার গাড়ি থেকে এটার নাম হইল চোখ আর দাও যেখানে পৌঁছে সেখানে আর পৌঁছতে পারবে না এই মর্মটা বোঝাবার জন্য আল্লাহ বলেছেন যদি সতীর্থ হেফাজত করতে চাও চোখ থেকে সারে লজ্জাস্থানে পৌঁছে যে স্টেশন থেকে গাড়ি সারে সেখানেই যদি স্টপ করে দেওয়া হয় লজ্জাস্তান চোখের থেকে যদি জিনার গাড়ি সারতে যাও না লজ্জাস্তান পর্যন্ত দিনার গাড়ি বুঝতে পারবে না সুতরাং সকল প্রকার দিনা বন্ধ করার প্রাথমিক ব্যবস্থা হলো চোখের দিনা বন্ধ করা এই চোখের দিনা পুরুষও ওনার সাথে করে নারী ও পুরুষের সাথে করে এই জন্য আল্লাহ বলেন পুরুষরাও চোখের দিনা বন্ধ করো যদি চাও। স্থানেরও চোখের দিনা বন্ধ করো আমাদের এই বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার ফিট করা দরকার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলম Bye-bye.